As-salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Inna alhamdulillah na'maduhu wa nasta'ayinuhu wa nasta'agfiruhu wa na'udhu billahi min shurur anfusina wa min sayyat-i amalina. Min yehadihillahu falamudillalah wa min yudlil falahadiyalah. Wa ashadu an la ilaha illallah wahdahu la sharika lah. Wa ashadu anna muhammadan abduhu wa rasoolohu sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallam, desleman, আম্মাবাদ সম্মানিত দৈনী ভাতৃ মন্ডলী আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং পিয়ানবী সাল্লাহ আলী সালামর প্রসালাত সালামের পর আজ শনিবার উনিশ জিলকাদা চোদ্দোশো তেতাল্লিশ সিজির মোতাবেক ১৮ জুন দু আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা মানহাজে সেলাফের কতিপয় মূলনীতি পর্ব নম্বর পাঁচ শুধু একটি বিষয়ে সংক্ষেপে আলোচনা করব আজকে একটি মূলনীতি সালাফে সালহিনদের আর তারপরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব রয়েছে যাতে দশটি প্রশ্নের উত্তর দেব ইনশা আল্লাহ পাঁচ নম্বরে সালাফদের সাহাবাইকার তাবেইন তাবা তাবেইনদের আদর্শের মূলনীতি হচ্ছে যে সন্নত হচ্ছে पापन जै कुरानी करीमर मत ही दलिल इसलमर उत्सन्न स्वयं सम्पन्न एक दलिल इसलम प्रमाण जी जेमन कुरानी करीम हे इसम उत्सते पर अथवा स्वयं सम्पन्न एक दलिल जी ইসলামের যে কোনো বিষয়ের জন্য দলিল পেশ করবেন প্রথম কোরআনে ক্যারিম থেকে তারপরে কোরআনে করিমে পরে অথবা কোরআন করিমে যদি না থাকে তাহলে তখন দলিল পেশ করবেন কোথেকে দা সৌরুল্লাহ আসসালামের সন্না থেকে মানে হাদিস থেকে হাদিস থেকে হাদিস থেকে দলিল পেশ করার জন্য এমনটা আবশ্যক নয় যে যে যে যে যেই হাদিসটি পেশ করছেন যে বিষয়ের সেই বিষয়টি কোরআনে থাকতে হবে মানে কোরআনে কেরিমে থাকতে হবে তারপরে হাদিস পেশ করবেন তাহলে হাদিস স্বয়ং ইসলামের একটি উৎস অথবা দলিল গ্রহণ করলেন না আপনি হাদিস কোরআনের পক্ষে এসছে অথবা কোরআনে যে কথাটি রয়েছে পক্ষে তো অবশ্যই হইতে হবে বিপক্ষে হবে না দ্বন্দ্ব নেই কিন্তু কোরআনে যে কথাটি আছে ওই কথাটি হাদিসে এসছে সেজন্য মানি তাহলে আপনি হাদিস মানলেন না আপনি কোরআনে আছে সেই জন্য কথাটিকে মানছেন শুধু তাই নয় বরং এমন বহু বিষয় রয়েছে বরং অধিকাংশ বিষয়ের হ্যাঁ বিশদ বিবরণ বা বর্ণনা তফসিল বিস্তারিত আলোচনা রসৌরুল্লাহামের সন্ন্যায় রয়েছে হাদিসে রয়েছে বিস্তারিত আলোচনা কোরআনে কেরিমের নেই যে কোনো বিষয়ের বা অধিকাংশ বিষয় সবগুলি বিষয়েরও না অধিকাংশ বিষয়ের মৌল বিষয়গুলি বা মৌলিক বিষয়গুলি সংক্ষেপে কোরআনকারিমে বর্ণিত হয়েছে বাকি যে বিষয়গুলি সংক্ষেপে কোরআনকারিমে বর্ণিত হয়েছে সেগুলি বিস্তারিত আলোচনা কোথায় আছে রাসোরামের সন্ন্যতে হাদিসে আছে এছাড়াও বহু বিষয় রয়েছে যে বিষয়গুলি টোটালি কোরআনকারিমে বর্ণনা করা হয়নি কিন্তু সেগুলি হচ্ছে শরত এবং সেগুলি শরীয়ত প্রমাণের জন্য কোরআনে কেরিম থেকে দলি দিতে হবে না হইলেও হবে না এমন কথা নয় বরং হাদিস সন্না হচ্ছে স্বয়ং সম্পন্ন একটি দলিল বা ইসলামের উৎস যেখান থেকে আপনি দলিল গ্রহণ করবেন উৎস বলা হয় যেখান থেকে কোনো কিছু গ্রহণ করা হয় তো ইসলামের কোনো কিছু হালাল হারাম গ্রহণ করবেন জায়েজ নাজাইজ ফরজ অজেব সন্নত মোস্তহাব হ্যাঁ করণীয় বর্জনীয় যা কিছু গ্রহণ করবে তার জন্য প্রথম উৎস হচ্ছে আল কোরআনুল করিম আর তারপরে হচ্ছে রস্করুল্লাহ আসলাম সন্না হাদিস শরীফ এই মর্মে কোরআনিকিমের অনেক আয়াত পেশ করা যেতে পারে ই্লাফু সালহিনের যে মূলনীতি সেটা শুধু মৌখিক না বা দাবি নয় বরং এটি কোরআনিকিমের কথা এটি হচ্ছে রস্করুল্লাহমের বহু হাদিসের কথা হাদিস দ্বারা প্রমাণিত কোরআনী করিম আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহকে মানার জন্য শর্ত লাগিয়েছেন রসোসাল্লামকে মানা তাই না রসুল্লাহ সাল্লামকে মানলে আল্লাহকে মানা হয় তাহলে বিপরীত অর্থ হচ্ছে যে রসুল্লা সাল সাল্লামকে না মানলে আল্লাহকে মানা হয় না আর কেউ যদি হাদিস না মানে তো কোরআন মানা হয় না এইটাই তো যদি হাদিস না মানে তাহলে সে কখনো কোরআন মানতে পারে না কোরআনে বাস্তবায়ন করতে পারে না এক একটি করে যে কোনো বিষয় বিষয়ে কোরআনিকারিমা আছে তার উদাহরণ দেখতে পারি না যে কোনো সে ফরজাবির বিষয় হোক আর না হারামের বিষয়গুলি হোক হালাল হারামের বিষয় হোক যেকোনো বিষয় হোক না কেন একটি উদাহরণ হচ্ছে সালাদ ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাদ বরং তহিদের পর প্রথম সালাদ সালাদ আল্লাহ করানি কেন সমীব সালাদ কায়েম করতে বলেছেন হ্যাঁ সালাত সম্পর্কে অবহেলা অলসতা অথবা উদাসীনতা আর নিন্দা করেছেন ইত্যাদি সালাত পরিত্যাগকারীদের কঠিন শাস্তির কথা বা পরিণামের কথা বা তাদের হুকুমের কথা বর্ণনা করেছেন সংক্ষেপে কিন্তু বিস্তারিত আলোচনা সালাদের আকিম সালাতায়ম করো শুধু একটি বিষয় নেই কেমন করে সলাৎ কায়েম করবেন কোনখান থেকে শুরু কোনখানে গিয়ে শেষ আর কোনটার পরে কোনটা কোথাও করানি কিনেমে আছে আছে তকবিরে তাহারিমার কথা আছে হ্যাঁ করানি কিনেমে যদি থাকে তো কেয়ামের কথা আছে ওকিল্লাহ কানেতিন রকুর কথা আছে অর্কাউম আর কীন হ্যাঁদু শেজদার কথা আছে তাই না আল্লাহর যে কি রাজকার কথা আছে আল্লাহ রাজ করুন আল্লাহ কেয়ামা ওকাল জনু বহীন আছে কিন্তু সালাতের যে বিন্যাস ধারাবাহিকতা তর্তি প্রথম দাঁড়ালেন কেবলামুখী হয়ে হ্যাঁ প্রথম দাঁড়িয়ে কেবলামুখী তারপরে তকবীরে তাহরিমা দিলেন তকবীরে তাহরিমে দিয়ে শুরু হবে আর তারপরে কি কি পড়তে হবে আগে কেয়াম তারপর রুকু তারপর রুকু থেকে উঠবেন সোজা হবেন তারপরে আবার সেজদা যাবেন অতিরাকাতে একটি রুকু দুটি শেষদা একটি কেয়াম এগুলো কোথায় কোরআন কেরিমা আছে আছে কোথাও জি এই আহলে কোরআন শুধু পথভ্রষ্ট নয় আহলে কিরা কোরআন যারা বলে আহলে কোরআন মানে যারা এটা হচ্ছে পরিভাষা আসলে আর কোরআন বলে তাদেরকে ঠিক না হাদিস অস্বীকারী অমান্যকারী আসলে কিন্তু এই নামটি পড়ে গেছে ওই যুগে যেহেতু এ ফেতনা ভারত পাকিস্তান থেকে উঠেছিল আর ভারত পাকিস্তানে যখন শুধু কোরআন মানি হাদিস মানি না এই পথভ্রষ্ট দল হাদিস অমান্যকারী অস্বীকারী যখন পয়দা হয়েছিল তারা জেনারেল শিক্ষিত ছিল প্রথম তাদের প্রথমরা আর অনেকে তার বিভ্রান্তির শিকার হয়েছে তো এই নামটি পড়ে গেছে কিন্তু আরবরা তাদেরকে আহলি কোরআন বলেনা আহলুল কোরআন হচ্ছে যারা কোরআন সন্না মান্যাল্লাহ বা কোরআনে কেরিমের হা হাফেজ কোরআনে কেরিমের চর্চাকারী কোরআনে কারিমেন ওফাসে কোরআনে কেরিমের জ্ঞানী ওলামা এটা আরবদের কাছে এজন্য আরবরা আহলে কোরআন বা হাদিস অস্বীকারীদেরকে বলে কোরআন আল কোরআন জি অথবা মুনকিরুসন্না সন্না হাদিস অমান্যকারী অস্বীকারী জি তো তাদের উপযুক্ত নাম হচ্ছে তারা হাদিস অমান্যকারী অস্বীকারী আর হাদিস অমান্য অস্বীকার করলে ইসলামের কোনো বিধি বিধান পালন করা যাবে না বরং হারামগুলি আপনি বিস্তারিত কিছু বুঝতে পারবেন সুদ হারাম সুদ কাকে বলে কিসে সুদ হয় আছে এ কোথাও করানি কারি সুদ হারাম টাকাতে স্বর্ণে চাঁদিতে ঠিক না কিন্তু যখন একই রকমের জিনিস হবে তখন সেটা আলাদা আলাদা জিনিস যদি হয় টাকার বদলে চাউল অথবা চালের বদলে গম এক মন চালে কেউ যদি দেড় মন হ্যাঁ কি বলে গম ধরেন তো সুদ হবে কি হবে না সুদ হবে সুদ হবে রাজিনাস এ কথা কোথায় রয়েছে কোনো কোরআন আয়াতে নেই কিন্তু হাদিস হাসি যখন জিনিস ভিন্ন ভিন্ন হবে ভাবিও কে ফসল যেমন ইচ্ছা তেমন যেমন ইচ্ছা তেমন করে এক মন চল্লিশ কেজি আম কিনছেন 10 কেজি চাউল দি যাইজ না যাইজ কিন্তু এই কথাটি এইটা যাইজ কিন্তু চালে চালে যাইজ নাই আম দিয়ে খেজুর কিনছেন কম বেশি যাইজ কিন্তু খেজুরে খেজুরে কম বেশি জায়েজাই এই কথাগুলি কোথায় আছে হাদিস আজ তাহলে তো শুধুটাও বুঝতে পারবেন না যে আপনি হাদিস ছাড়া তো হাদিস অস্বীকার করে দাও মানে ইসলামের হালাল হারাম জায়জ নাজায়জ ফরজ নাজাজ সবকিছুকে কি করা অস্বীকার করে দাও মুসলিম থাকে না আসলে এই ফেতনা খুব মাথা চাড়া দিয়েছে বাংলা ভাষাভাষীদের মধ্যে সে যেন সতর্ক সাবধান করছি এবং এটি হচ্ছে আজকের বিষয় সালাবদের মানহাজ হচ্ছে সন্ন্যত শুধু দলিল না সন্ন্যত স্বয়ং দলিল মানে সন্নাতে থাকার জন্য কোরআনও থাকতে হবে তো জরুরি নাই কোরানে আজানের কথা রয়েছে তাও নেদা বলে রয়েছে আজানে শুরু শেষ কিছুই নেই কয়টা বাক্য তাও আছে আর এ কামত হবে একেবারে নেই তাহলে যারা হাদিস অস্বীকার করে তাহলে তারা একামত কোথা থেকে প্রমাণ করবে তো এখামতি নেই তাদের কাছে সাল্লাতেই নেই এই এইভাবে বলতে গেলে এক একটা করে সব হান্লা আল্লাহ রাবুল আলমিন যেমন আল্লাহর আনুগত্য ফরজ করেছেন তেমন রসুল আনুগত্য ফরজ করেছেন জি যেমন ডাকে সাড়া দিতে বলেছেন তেমন রসুল্লাহ ডাকে সাড়া দিতে বলেছেন তোরা আল্লাহটাকে সাড়া দাও আর রসুল ডাকে সাড়া দাও তো রসুল ডাকে সাড়া দাও মানে কি একটি হাদিস আপনাদের সামনে বেশ করি মেঘ দামি আল্লাহ বর্ণিত নবীলাম বলেছেন আলা শুনে রাখো ভালো করে আনা নিশ্চয়ই আমাকে আল কোরআন দেওয়া হয়েছে আর কেরিমিস তার সাথে তার মতোই দেওয়া হয়েছে শুধু কোরআন দেওয়া হয়নি কি দেওয়া হয়েছে তার মতো দেওয়া হয়েছে তার সাথে তার অনুরূপ দেওয়া হয়েছে যেমন কোরআন তেমন হাদি যেমন কোরআনে ক্রিম দেওয়া হয়েছে তোমাদের জন্য মানা ফরজ তেমনি তার সাথে তার মতো মিসলাহু তার মতোই দেওয়া হয়েছে তার অনুরূপ দেওয়া হয়েছে সেটাও মানা ওই ফরজ প্রসিদ্ধ হাদিস শুধু এতটুকু না এটু হয়েছে প্রথম অংশ হাদিসের এতটাই যথেষ্ট কিন্তু তারপরে বলছে আল্লাখ আরো ভালো করে ভবিষ্যৎ বাণী করে সম্ভাবনা রয়েছে এমন মানুষের আগমনের এমন একটা যুগ আসবে যে এমন মানুষ পয়দা হবে মুসলিম নামের আনা আলা আরি যে নিজের আসনে পেট পুরে হেলাম দেবসে থাক ভদ্রলহী করে তার মানে ধন সম্পদের কোনো অভাব নেই হ্যাঁ বোগ বিলাসের সামগ্রীর কোনো অভাব নেই আল্লাহ নিয়ামতের কোনো অভাব নেই আল্লাহ অনেক সুখ দিয়েছেন সব আনালিক কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই খুব দুঃখে খুব সুখে আছে কোনো দুঃখ নেই কিন্তু পথভর গমরা কি বলবে এইরকম লোকেরা আলাইক বেহাজ আল তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো ব্যাস কোরআন করন মান মান ভবিষ্যদাণী করেছেন তাহলে এই হাদিসে অস্বীকারীদের সম্পর্কে এই পথভ্রষ্টদের সম্পর্কে কি বলবে এই বলবে হালাল যা হালাল বলে পাবে ফা ফিল্লু সেটাকে হালাল মনে কর হালাল জানো কোরআনে যদি হালাল বলা হয় তাহলে হালাল হাদিসে হালাল হারাম কি আছে ওইসব জানি না মানি না এই কথা বলবে অমাওয়াজ মিন হারাম আর কোরআনে যেগুলি হারাম বলে পাবে ফাহার রেমো সেটাকে হারাম জানিও হারাম মানিও কথা বলবে যে পথভ্রষ্ট গুমরা হবে যে হাদিস ও হবে সে বলবে এই মর এক নজির রয়েছে তার একটি হচ্ছে দুই বনকে একই লোক একই সময়ে বিয়ে করে রাখা এটা হালাল না হারাম হারাম এই বিধান কোথায় আছে কোরআনে না হাদিসে জানা আছে হ্যাঁ কোথায় আছে না কোরআনিক্যারিম আছে এটা আছে পোরানি ক্যারিমে সোরানের সাথে যে আল্লাহ রব আলম যাদেরকে হারাম করেছে হরমা তাহলে কুম মাহাত এই বলে আল্লাহ তোমাদের মায়েদেরকে হারাম করেছেন বা মা তারপরে দাদি নানি ওপরে যেগুলি আছে তারপরে তোমাদের বন্দেরকে তোমাদের মেয়েদেরকে ইত্যাদি এইভাবে যে বয়ান করেছেন তাতে শেষখানে আল্লাহ বলছেন ওয়ান তাজি মা ও বাইনাল দুই বোনকে একত্রিত করবে একই পুরুষ একই সময় একজন ইন্তেকাল করে গেছে তারপরে আরেকজনকে বিয়ে করছে। আরেক বোনকে অসুবিধা নেই একজনকে তালাক দিয়ে দিয়েছেন তারপরে বিয়ে করেছেন পার কোনো অসুবিধা নেই কিন্তু একসাথে দুই বোনকে বিয়ে করে অনেক মূর্তদগুলি করে গিয়েছে বনের বাড়ি বেড়াতে অথবা বনের ডেলিভারি আছে পরিচর্যার জন্য পাঠিয়ে দিয়েছে আমাদের দেশে কিছু দয়ুস বাপ আছে সাবালিকে আমাকে একে দিয়েছে যা বনের পরিচর্যা দেখাশোনা করে আয় অথবা ওই বনের বাড়ি থেকে কলেজ ভার্সিটিতে পড়ছে আর তারপরে সেখানে তার সাথে অঘটন ঘটিয়ে জেনাই বা বিচারে লিপ্ত হয়ে গেছে আর তাকে ছেড়ে আর কেমন থাকবে তাকে নিয়ে উদাহটনা এরকম দেখছে দেখছেন না কোনো জায়গায় আগেরটাকে তালাক দিয়ে দিল পরেরটাকে নিয়ে আসে কোনো জায়গায় কিছুদিন আ নোংরামি করে জেনাবিচার করে তারপরে ছাড়তে বাধ্য হলো আর কখনো অনেকের রেপোট পাওয়া যায় মুসলিম সমাজের দুই বনকে নিয়ে যুগ যুগ ধরে সংসার করছে আউ সব ই মুসলিমই না কারণ কোরআন ও স্বীকার করে কোরআনকারিমা এই বিধান রয়েছে ওয়ান তাজমাও যে তোমরা জমা করবে একত্রিত করবে বায়নালুখতান দুই বোনকে এটা হারাম আল্লাহ হারাম করছো হর রেমাত এটা তো কোরআনিকারিমা আছে কিন্তু কেউ যদি দুই বন জমা না করে আর খালার বনের মেয়েকে একত্রিত করে অথবা ফুফু ভাতিজিকে আপনার স্ত্রী আর তার একটি ফুফু আছে পছন্দর লাগে ফুফুকে বিয়ে করে নিল ফুফু ভাতিজি একই সংসার সতীন ফুফুর সতীন ভাতিজি ভাতিজি সতীন ফুফু জায়েজ না হারাম ওই রকমই হারাম যেমন দুই বন জমা করা হারাম খালা আর বনের মেয়ে খালার সাথে খালা বিয়ে করে রেখেছেন আর খালার হ্যাঁ যে বনের মেয়ে আর এক বনের মেয়ে আপন বনের আপন বন বা বই মাতৃীয় বোন বই পিতৃ বোন বা দুধ বোন তিন চারটায় সবগুলি চাষ তো নয় কিন্তু চাচা বোন আমাদের দেশীয় বোন ওটা ইসলামের বোন নয় আসলে দুটো আত্মীয় জায়েজ না হারাম হারাম ওই হারাম কিন্তু এই দুটো মশলা তো করানি করিমে নেই কিসে আছে স্ত্রী আর তার খালা একত্রিত করতে পারবে নাহা মার আ একজন মহিলা তোমার স্ত্রী আর তার আম্মা ফুফু একত্রিত করতে পারবে না দুটোতে কেউ যদি সামান্য পার্থক্য করে ওইটা কোরআনে আছে এটা মানে আর এটা মানি না সুতরাং ফুফু ভাতি বিয়ে করে রেখেছে তো ওইরকমই এই কথাই বলছেন তো আমাকে দেওয়া হয়েছে অমিস ওই রকমই কোরআনের মতোই যেমন কোরআন দেওয়া হয়েছে কোরআন বিধান ওই রকমই হাদিসের বিধানও দেওয়া হয়েছে একই রকম মানতে হবে কেউ যদি বলে যে শুকুরের বস্তু হারাও এটা মানে কারণ এটা কোরআনে আছে কিন্তু কুকুরের বস্তে হারাম এটা কোরআনে দেখান তো কোথাও তো করেন তো দুটোতে আমার কাছে পার্থক্য আছে মানবেন কিন্তু যারা হাদিস অস্বীকার করে মানতে বাধ্য যে কুকুর খাও বিড়াল খাও কোনো জায়গায় করানো নাই যে বিড়াল হারাম কুকুর হারাম এইভাবে তো করানাই নাই হরের মাংস আছে ঠিক না পশু আর বাঘ ভলুক চিটা হ্যাঁ খাওয়া যাবে তাহলে তাই না করানাই নাই কথা কিন্তু হাদিস আছে করলো যে নাবিন মিনার সেবাই দাঁতে শিকার করে খাড়া খাড়া দাঁত ওই হিংসর পশু যখন শিকারী পশুকে ধরে দাঁত বসিয়ে দেয় এই এইরকম ক্যাটাগরি যত পশু আছে যে নাবিন মিনার সেবা ফেড়ে খাই শিকারীকে ধরলে ফেড়ে ফেলবে আর ওই খাড়া দাঁত দিয়ে শিকার করবে এরকম পশু হচ্ছে হারাম হারাম হারাম তোমাদের উপরে তো তারপর হেমারুল আহলি তোমাদের জন্য ঘরের গাধা ঘরের গাধা মানে যে গাধা গর্ধব যেটাকে গাধা বলছি আর এর বিপরীত জঙ্গলি গাধা নীলগাই জি গাধা মানে নীল গায়ে খাওয়া যায় তো আর ওরা দুটোকে হেমার বলতো একটা হেমার আহালি মানে যেটা আমার গাধা আমাদের ভাষায় যেটা প্রচলিত গাধা গাধার গোস হালাল না হারাম হারাম কোন কোনো কোরআনে আছে তাহলে তো হাদিস অস্বীকারীরা কোরআন যারা আহলে কোরআন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান গোমরা পথ বসে যারা হাদিস মানি না গাধা খাও কারণ কোরআনে কোথাও নেই তাই বলছেন নবীর্ষের লবধান স্বরূপ লাইল হামারুল আহলি গাধার গোস্ত খাওয়া হালাল নয় কিন্তু করান নিবা এবং যে সব হিংস্র পশু খাড়া দাঁতওয়ালা দাঁত বিশিষ্ট না খাড়া দাঁত রয়েছে দাঁত দিয়ে কুকুরের খাড়া দাঁত আছে দেখে না বাঘের জি হ্যাঁ এইভাবে যতগুলি জঙ্গলি পশু রয়েছে হিংস্র পশু তারপরে বলা লোকতম আর কোনো অমুসলিম যার সাথে চুক্তি রয়েছে হারবি না আমাদের বিরুদ্ধে করে না তার যদি কোনো হারিয়ে যা অবস্থা থাকে কোথাও পড়ে থেকে গেছে তাহলে সেটা মনে করবে না যে এটা কাফের মাল খাওয়া যায় যাইজ না ফিরিয়ে দিতে হবে যদি জানতে যেটা অমুসলিম ফিরিয়ে দিতে হবে কারণ তার সাথে কি রয়েছে নিরাপত্তার চুক্তি রয়েছে ইল্লা ইয়াস্তাক আনহা সাহেব তবে ওই ব্যক্তি যদি সেটা অমুখাপেক্ষী হয়ে যায় ছেড়ে দিয়ে চলে গেছে আসবে না আর ঘুরে বুঝতে পারছেন ও কোথায় চলে গেছে অথবা অল্প স্বল্প কিছু দু চার দশ টাকা জিনিস পড়ে আছে সাধারণত মানুষ কেউ খোঁজ করার জন্য আসে না আজকাল পাঁচ দশটা রিয়েল যদি কারো রাস্তায় পড়ে যায় কেউ কেউ সেটার জন্য আবার ঘুরে আসবে যদি খুঁজি পাঁচটা রিয়েল কোথাও পড়ে গেছে তো কিন্তু কারো একশো দুশো পাঁচশো যদি পড়ে আসবে না আসবে না অবশ্যই একটা মোবাইল যদি পড়ে যায় কোথাও খুঁজতে আসবে না তলাশ করতে আসবে না অবশ্যই খুঁজতে আসে কিন্তু কারো একটা পানি এক জায়গায় বসেছিল পানিটা রেখে আমার অনেক সময় এরকম করেছি কত যে এয়ার আর কত জায়গায় যদিও আমার হয়েছে পানিটা দেখেছি যে পানিটা নিব আর তাড়াতাড়ি করে লাইন প্লেনে উঠে গেছি একটা পানি ছিল তাও আর এমন এমন ফ্লাইটে যাতে পানিও দেয় না এমনও ফ্লাইট আছে কিছু তো এটার জন্য কেউ ঘুরে যাবে যে ছুটে গেছে যাই পানিটা আবার নিয়ে আসি কি সাধারণত যাবেনা একেবারে জরুরি হলে সেটা ভিন্ন বিষয় তাই বলছেন এগুলি কথা কিন্তু করানে নেই এসব মশলা অমান্ন আলিমাইয়ক রুহ কোন মুসলিম যদি কোন এলাকায় জনপদে অবস্থান করে গিয়ে পৌঁছে তাহলে সেই এলাকাবাসীর জন্য ফরজ হচ্ছে তাদের মেহমান নবাজি কর করা খেতে দেওয়ার ব্যবস্থা করা বিশেষ করে ওই সব অঞ্চলে যেখানে কোন হোটেলের ব্যবস্থা নেই রেস্টুরেন্ট খাবার দাবার ব্যবস্থা নেই গ্রামাঞ্চলে এমন গ্রাম গ্রামাঞ্চল যেখানে কোনো রকমের খাবার দাবার ব্যবস্থা নেই তো ওই গ্রামওয়ালা না খেতে দিলে বাইরের মশা ফিরেছে কোথায় খাবে ঠিক না শহরের জীবনের ক্ষেত্রে এটা প্রযোজ্য না শহরে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার দোকান পাট আছে কিনে খেতে পারবে যদিও আজকালকার গ্রামগুলো খানিকটা ওই রকম লেগেছে কিন্তু দেখতে হবে যে এমন এলাকা কি। যেখানে বাইরের অপরিচিত মানুষ এসেছে আত্মীয় না মেহমান মানে আত্মীয় এটা আমাদের বাঙালি কথা ইসলামের কথা হচ্ছে যে বাইরের লোক আপনার এলাকায় এসছে আপনাদের অতিথি মেহমান কোন আত্মীয়তা নেই তাদের সাথে না রক্তের সম্পর্ক না বৈবাহিক সম্পর্ক না কোনো রকমের বন্ধুত্ব আগে থেকে পূর্ব বন্ধুত্ব আছে মেহমান তাদেরকে খেতে দিতে হবে জিয়াফত করতে হবে ইয়ক্রু রহমান ইউজাইফু ফাইনাল ইউক্রুহ যদি না দেয় আতিথ্য না করে মেমান নওয়াজি না করে ফালাহু আই আকি বাহুম বা আকি বাহু তাদেরকে শাস্তি দিতে পারবে বেমিসে কেরাহু শাস্তি দিতে পারবে মানে জবরদস্তি তাদের কাছ থেকে কেড়ে খেতে পারবে মারামারি না সুরে হয়ে যাবে গণপিঠের সুরে হয়ে যাবে তাই না কিন্তু এটা ইসলামের হক এই জন্য আমাদের গ্রামাঞ্চলে আমরা একসময় ছোটকাল আমরা এভাবে মানুষ এসেছি গ্রামাঞ্চলে মুসাফির এসছে একজন মসজিদে দেশে এসব সালাদ পড়ছে বা মাগরে পড়ছে বাইরের লোক থাকবে মসজিদে তাকে থাকতে দেওয়া হয়েছে বাড়ির মধ্যে থাকলে কি জানি ডাকাতি চুরি হয়ে যায় এই এক ভয়গুলো আমাদের দেশে কাজ করে তো মসজিদে থাকলো তারপরে খাওয়া দাওয়া ওই গ্রামের কিছু ভালো মানুষ সদস্য আছেন এক দুজন চারজন আছে যারা খাওয়া দাওয়া নিজের বাড়ি থেকে খাওয়াই নিয়ে এলো না হলে খাবার মসজিদে দিয়ে পাঠিয়ে দিলো ছোটতে করেছি আমার আব্বা আমাকে বলেছে যাও খাবার দিয়ে আসো না হয় নিয়ে আসো খাওয়িয়ে দাও হ্যাঁ বৈঠকখানে বসিয়ে করেছি কারণ কোনো খাবার ব্যবস্থা নেই সে গ্রামাঞ্চলে যখন আমরা ছোট কালে ছিলাম গ্রামাঞ্চলে ছিলাম তো এগুলো হচ্ছে যা কোরআনে নেই কোথায় আছে বলেছেন এই হাদিস নবী সালামী করেছেন এমন একটা যুগ আসবে যে খুব আয়সা জীবন জীবনযাপন করবে আর বলে কোরআনে যা আছে মানি আর কোরআন ছাড়া আমি হাদিস মানি এই যে আহলে কোরআন হাদিস অস্বীকারী আর চোদ্দোশো তেরোশো বছর পরে প্রায় এক বছর আগে এই জন্ম নিয়েছে পাকিস্তান থেকে ফেতনা ভারত থেকে তো তেরোশো বছর পরে ভবিষ্যৎ বাস্তবায়ন হচ্ছে বছর আগে হাদিস বলে দিয়ে চলে গেছে একটা যুগ আসবে যে কিছু হাদিস অস্বীকার এই হাদিস দ্বারা বোঝা গেল যে নবী সালের সন্না হাদিস ওহি না হলে মানা ফরজ হইতো না যেমন ওহি তেমন এবং এই হাদিস থেকে আরো জানতে পারলাম যে হাদিস বা সন্না হচ্ছে স্বয়ং সম্পন্ন দলিল কারণ অনেক বিষয় রয়েছে যেগুলো কোরআনে ইশারা ইঙ্গিত বায়ন করা হয় কিন্তু হাদিসে আছে তাহলে স্বয়ং সম্পন্ন দলিলের দিক থেকে জি এই হাদিসের সতর্ক সাবধান করা হয়েছে এই হাদিস অস্বীকারী আহলে কোরআনের ফেতনা থেকে যে সাবধান ওদের থেকে এরকম লোক আসবে তোমাদের সামনে কিন্তু বলবে যে হাদিস মানি কোরআন মানে কোরআনে দেখাও আর এর আগে আমি আলোচনা করেছি যে যারা হাদিস অস্বীকার অমান্য করি তারা দুই ভাগে বিভক্ত এক দল হচ্ছে টোটালি পুরোপুরি হাদিস অস্বীকারী তারা মুসলিম না কাফের ওফার কারণ ইসলাম পালন করা সম্ভবই না যখন ইসলাম পালন করা সম্ভবই না তাহলে মুসলিম হতে পারে না অ মুসলিম উফার যেমন কাদিয়ানি অ মুসলিম জি তারপরে আরেক দল হচ্ছে আংশিক হাদিস অস্বীকারী অনেকে যুগে যুগে এরকম এসেছে না এটা আমাদের বিবেকের খেলাফ এটা যুক্তির খেলাফ এটা হতে পারে না যেমন মোসা আলি সাল্লামের মোজেজাকে কি বলল যে এটা জোয়ার হয়েছে মোসা আলি সাল্লাম মোজেজাকে এমন মুফাস্সের ছিল যারা কি করেছে বড় মুফাসের না কিন্তু এগুলো হচ্ছে হ্যাঁ এই এইসব ফেতনা মাঝে মাঝে এসেছে বেশি দিনকার ফেতনা না এইগুলো পঞ্চাশ বছর আগের ফেতনা বলছে যে মুসা আলি সাল্লাম যখন তাড়া করে আসছিল ফেরাউন বাহিনী নিয়ে তখন কি হলো মুসা আলি সাল্লাম নিজের মুসলিম সাথী সঙ্গীতের নিয়ে পার হয়ে গেল বন ইসরায়েলকে নিয়ে তখন রাস্তা কি হয়েছিল নদী না পার হয়েছিলেন কি হয়েছিল নদীনা সেটা সাগর ছিল বড় বাহারে কল জি এই লোহিত সাগর যেটা জেদ্দার থেকে মেশর পর্যন্ত গেছে পানি সরে গেছিল আর রাস্তা হয়ে গিয়েছিল এটি মজিসা কিন্তু সে বলছে যে না এটা কি জুয়ার ভাটা জুয়ার ভাটা তো এখানে দেখছেন না সমুদ্রে মাঝে মাঝে দেখছেন যে সমুদ্র ভরে গেছে আর মাঝে মাঝে অনেক দূর পানি চলে গেছে তো এটা এক কিনারা থাকে কিন্তু সমুদ্রের মাঝখানে জোয়ার ভাটা যে দুই দিকে পাহাড়ের মতো আল্লাহ আছে বিশাল পাহাড় মালার মতো দুই দিকে কি হয়ে গেছে উঁচা হয়ে গেছে পানি বরফের পাহাড় জমে গেছে আর মাঝখান দিয়ে রাস্তা তো মাঝখান দিয়ে তার আর জোয়ার ভাড়া তো খালি হয় না কথা ভেজে গেছে তো এইরকমই নবী সাল্লা সাল্লামের সব শরীরে হয়েছে আংশিক হাদিস অস্বীকারী কেয়াসের খেলা ফলে স্পষ্ট কেয়াসের খেলা ফলে হানাফি ফেকার নীতিমালা হচ্ছে যে হাদিস অস্বীকার আংশিক হাদিস হাদিস করা তো এগুলি হচ্ছে বিভ্রান্তি গুমরাহি কিন্তু এগুলোকে কুফর বলা যাবে না এগুলোকে কাঁফের বা কুফর বলা যাবে না কিন্তু গুমরাহী পথভ্রষ্ট তা আল্লাহ যেন বোঝার তফিক দান করেন আর আল্লাহ বলেন সমস্ত ফিতনা থেকে দিনদুনিয়ার ফেতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন ও সাল্লাহলাম আলানব না মহম্মদ ও আলা আলি ওসাহাবি আজম